धिता परम बंधु शत्रु के परित ना कर जय कर जय करतार মানবতা সমাধান এবং কাছে রসংখ্য দর্শক ভাই বোন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আমাদের আজকের আলোচনায় বিষয়বস্তু হলো যে আল্লাহ সরাসরি আল্লাহর নবীর স্ত্রীদেরকে যে অপশন দিয়েছেন যে আল্লাহর নবীর সঙ্গে তারা থাকবেন আর আখেরাতে ভালো জিনিস পাবেন আল্লাহ নবী কে যেন তারা দুনিয়া বিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য যেন তারা প্রেশার ক্রিয়েট না করেন এর জন্য যেন আল্লাহর রসুলকে তারা জ্বালা যন্ত্রণা না দেন এই প্রসঙ্গেই মূলত আমাদের আলোচনা আসছে আসুন আমরা তেল করি এটা হবে 28 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে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 كن بفاحشة مبينة يضاعف لها العذاب دعفين وكان ذلك على الله يسيرا ومن يقنط منكن لله ورسوله وتعمل صالها সম্মানিত দর্শক ভাই বোনেরা আল্লাহ সব তাল ইরশাদ করছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন যদি তোমরা দুনিয়ার জীবনের লালসার মধ্যে পড়ে যাও ফল তাহলে তোমরা আসো উম জামিলা। তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব আমি তোমাদেরকে মুক্ত করে দিব এবং দুনিয়া নিয়ে তোমরা থাকতে পারবে দুনিয়ার চাকচিকার আরামায়াস নিয়ে তোমরা থাকতে পারবে আমি তোমাদেরকে জোর করব না আমার সঙ্গে তোমাদের থাকতে হবে না আর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুল কে চাও প্রস্তুত করে রেখেছেন নীল তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল তাদের জন্য তোমাদের মধ্য থেকে অনেক বড় অনেক বড় অনেক বড় পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন হে আল্লাহর নবীর স্ত্রীরা স্বয়ং রব আলিন আল্লাহ উমিনদেরকে নাম ধরে তাদেরকে খেতাব করে তাদেরকে বলছেন সবাইকে কালেকটিভলি আল্লাহ রাহামিন খেতাব করছেন আর বলছেন আল্লাহ তারপরে বলছেন তোমাদের মধ্যে থেকে যদি কেউ যেহেতু তোমরা নবীর স্ত্রী সব যেমন ভাবে তোমাদের ডাবল যদি অন্যায় করে বসো কেউ অন্যায় করেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সবার উপরে আল্লাহ তাহলে ডাবল তোমাদেরকে পানিশমেন্ট দেবেন যেমন সব ডাবল পানিশমেন্টও কিন্তু ডাবল হয়ে যাবে ডাবল সব যেমন আল্লাহ দিবেন ভালো কাজ করলে আর খারাপ কাজ করলে ডাবল তোমাদের হয়ে যাবে। পান্ট আর এটা রবীন্দন আল্লাহ জন্য ভেরি ইজি এটা খুবই সহজ আবার এর অপোজিট সিচুয়েশনটা বর্ণনা করছেন যদি তারা অন্যায় করেন তাহলে যেমন আল্লাহ আজাব বাড়াবেন ভালো কাজ করলে কি আল্লাহ সব বাড়াবেন কিনা আল্লাহিহ তোমাদের মধ্যে থেকে যে কেউ যদি আল্লাহর জন্য অবনত হয় রসুলের জন্য অবনত হয় রাসুলের সঙ্গে সবর করে থেকে যায় এবং আমলে কি আমি আল্লাহ তার সব ডাবল ডাবল বাড়িয়ে দিবান আমি আল্লাহ দিব তাকে আর আমি আল্লাহ তার জন্য আরো সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি একত্রিত করেন সম্মানিত ভাই ও বোনেরা এই হলো আল্লাহ সুহান হুত আল্লাহ নবীর স্ত্রীদেরকে মূলত কথা হলো এটা দেখেন আল্লাহর আলমিন আলমিন আমাকে প্রোপোজাল দিয়েছেন আমি চাইলে পুরো সাড়ে কিলোমিটার লম্বা মদিনার এই দিগন্ত থেকে ওই দিগন্ত মদিনা শহরে যেখানে আপনি দাঁড়াবেন ও পাহাড়কে কে দেখা যাবে এত বড় পাহাড় আর মদিনায় নাই खाई जातमुष के दिए फिलत चाह नाइ कारण अल्लाह के बोले তুমি আমাকে একদিন খাবার দিবে আমি খাওয়া দাওয়া করে শুক্রিয়া আদায় করবো একদিন আমার খাবার থাকবে না তোমার কাছে চাইব আর তুমি আমাকে দিবেিন অবস্থায় তুমি আমাকে জীবন দাও ও মিসকিন অবস্থাতে তুমি আমাকে মরণ দাও যেমন আল্লাহ নবীর কাছে গণিমতের মাল এসেছে নবীর কাছে জাকাতের মাল এসেছে নবীর কাছে সদাকার মাল এসেছে নবীর হাতে ইহুদিদের সব বাড়িঘরের মালিক আল্লাহ তাকে এবং উমিনদেরকে করে দিয়েছেন খাইবারের ফাদের মালিক আল্লাহ রসুল সাল্লি হয়ে গিয়েছেন তাই যদি হয়ে যায় আল্লাহ রসুল ইচ্ছা করলে আমরা কি করি মালামাল আরো বেশি বাড়ানো যায় কিনা রসুল সাল্লি সাল্লাম তা করেন না সম্পদ যখন যা কিছু এসেছে সাথে সাথে আল্লাহর রাস্তায় তিনি মানুষকে দিয়ে দিয়েছেন যে যা চেয়েছেন আল্লাহ নবী দিয়ে দিয়েছেন একবার এক বেদুইন এসে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়ে বলল ইয়েছেন আলাই বললেন যে দেখো এই যে বকরিগুলো দেখা যায় এই যে ভেড়াগুলো দেখা যায় সব তোমার ওভার তখন বেদুইন বলল হার জোকিং উইথ মি তুমি আমার সঙ্গে ঠাট্টা করতেছো নাকি এত ছাগল এত ভেড়া তুমি আমাকে দিয়ে দিবি আর হ্যাঁ সব তোমার উপরে ছাগল আর গিয়ে হাজির হলো চিৎকার করে সবাইকে সে একত্রিত করলোয়া মু আমার সম্প্রদায়ের লোকেরা দেখো আমি একা মুসলমান হয়ে এত সাগল পেয়েছি তোমরা আল্লাহ হয়ে যাবে তাহলে আল্লাহর নবী সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ নবীর স্ত্রীদেরকে সবর করতে হয়েছে এই সবরের প্রসঙ্গ এখানে আলোচিত হচ্ছে আমরা আলোচনাকে কন্টিনিউ করব। কিন্তু তার আগেই আমাদের সময় হলো আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আবারও দেখা হচ্ছে আসসালাম আলাইকুম ওরকম Dialogue. dialogue discussion debate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 शाहिदर बिन जहांगीराम दायित्व देखुदा সবাইকে স্বাগত জানাচ্ছি যদি দুনিয়ার জীবন এবং দুনিয়ার জীবনের চাকচিক তারা চায় তাহলে তাদেরকে বলে দাও তারা চিন্তা ভাবনা করে বলুক রসুল কে চাও এবং আখেরাত কে চাও তিনটা জিনিস আল্লাহ আল্লাহর রসুল এবং আখেরাত এই তিন জিনিসকে যদি তোমরা চাও তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে আজরে আজিম দান করবেন এই দুনিয়ার জীবন আর দিনের। দুনিযাতে তিনি আয়সা আনহার কাছে এসে গেলেন এবং ইবন কাসির আলহি তিনি এখানে বর্ণনা করছেন বর্ণনা করেন যখন আল্লাহ রবীন্দন আল্লাহ নবী কে বললেন তোমার স্ত্রীদেরকে তুমি অপশন দিয়ে দাও তারা তোমার সঙ্গে থাকতেও পারে যেতেও পারে যারা থাকবে আল্লাহ তাদেরকে আজুর আজিম দান করবেন যারা যাবে তাদের অপশন এই আয়াত যখন নাজিল হলো তখন রবীন্দ্রাম সর্বপ্রথম তিনি আমার কাছে আসলেন করছেন ফাবাদ আবি রসুল সাল্লাহ আলহিম আল্লাহর নবী আমি আয়েশা দিয়ে শুরু করলেন আর ফল এবং আল্লাহর নবী বললেন কি বললেন আমরা কির কি আমরন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার সঙ্গে পরামর্শ না করো এর আগে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না ওকাদা আলী মা অথচ নবী ভালো করেই জানেন আমাকে নির্দেশ করবে না বরং তোমার মা বাবার সঙ্গে তুমি পরামর্শ করবে কলকাতা বলেন এরপরে আল্লাহ নবী সাল আলহ্লাম বলেন ইহাল কল তিনি পড়ে শোনালেন এবং তিনি বললেন এখন আর যদি তুমি চলে যেতে চাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব তুমি চলে যেতেও পারো আমার কোনো অসুবিধা নেই ফাকুল তুলাহু আয়সা সিদ্ধিকার তিনি বলেন তখন আমি আল্লাহ নবী সাল আলহি ও বললাম নিঃসন্দেহে আল্লাহকে চাই আল্লাহ রসুল কে চাই আখেরাত চাই এ ব্যাপারে আমার মা বাবার সঙ্গে পরামর্শ করতে হবে না হবে না হবে না সুভান আল্লাহ যেমন নবী সেরকম আমি থাকবো না কষ্ট তো কেমন ছিল আশা সিদ্দিকার বর্ণনা করেন এক চাঁদ ডুবে আর এক চাঁদ উঠে যেত অর্থাৎ এক মাস শেষ হয়ে আর এক মাস শুরু হয়ে যেত আপনারা কি খাইতেন তখন তিনি বললেন কানা তল আসন আল মা আমাদের খাবার ছিল দুই কালো জিনিস একটা হলো পানি আর একটা হলো খেজুর मासेर पर मास चले खजुर रेडी करना तक रोजा रखार नियाद ना हु हु ता कुरे खे खे तीवन गे কোন শান সহকার ছিল না ঘরে এমনকি আল্লাহ রসুল যে বিশানায় ঘুমাতেন্লা পড়বে না একদিন আল্লাহ রসুলের ঘরে হজরতমর তো আল্লাহ রসুলের শ্বশুর আবু বকর আল্লাহ রসুলের শ্বশুর সুবহান আল্লাহ দেখেন চার খলিবার দুইজন আল্লাহ নব্বী শ্বশুর দুইজন আল্লাহ রসুলের দামান তারা আল্লাহ রসুলের জামাই সুবহান আমি আপনার জন্য তো শোক বানায়নি আপনি আরাম করে শুবেন আল্লাহ নবী বলেছেন না আল্লাহ রাবুল আলমিন আমাকে আরাম করার জন্য পৃথিবীতে পাঠাননি আল্লাহ আল্লা রসুল সাল্লিমকে অফার করেছেন কিন্তু রসুল্লাহ আলহিমকে গ্রহণ করেন না আপনারা যান আর বড় বিল্ডিং দেখে চলে আসেন আল্লাহ রসুল হুজুরা গিয়ে দেখবেন এত অল্প জায়গার মধ্যে রসুল তাদের এত বিবিদের ঘর ছিল কতটুকুন রুমের মধ্যে তারা থাকতেন তিনি আমার পায়ে একটু সামান্য তিনি ইশারা করতেন আমি পা কে সরাই নিতাম এবং সেখানে আল্লাহ রসুল রহমতুলা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিউম্যান বিসুল তার ঘরে আপনার আমার ঘরে দশজন বিশ জন পঞ্চাশ জনের নামাজ পড়ার জায়গা এত মানুষের বসার জায়গা আমাদের সিটিং রুম লিভিং রুম যদি বড় না হয় আমাদের মন ভরে না ছোট রুম হলে আমাদের মন ছোট হয়ে যায় আল্লাহ রবুল্লাহ আলমিন সেখানে রেখে দিয়েছেন কাজেই দেখেন এত অল্প জায়গার মধ্যে রসুল্লাহ সাল আলহিম ঘুমাতেন আর এত অল্প জায়গার মধ্যে আল্লাহ রসুলের স্ত্রী তাদের সংসারকে মেনটেন করতেন তারা সবাই লাইন বাই লাইন তাদের ঘর ছিল ছোট ছোট রুম ছিল যে জায়গাটা হয়তো আপনার আমার হয়তো নিজের লিভিং রুম সিটিং রুমের থেকেও ছোট হবে অনেক অনেকে বড় বড় লোক যারা আছে তাদের এরকম বড় বড় বাড়ি ঘর আছে আল্লাহ হানবীকে অফার করেছেন কিন্তু যেত আমাদের ঘরে শুধু খেজুর এবং পানি ছাড়া খাবারের কিছু থাকতো না আল্লাহ সু তাদেরকে বললেন যে তোমরা যদি সৎ হয়ে থাকো কষ্ট করে থাকো আখেরাত পাবে জান্নাতের যনি তোমরা তো দুনিয়ার জীবনকে সবসময় প্রায়রিটি দিয়ে থাকো কিন্তু আখিরাতি হলো সর্বোত্তম আমাদের স্ত্রীরাও শিখু আর আমরা আখেরাতের জন্য দুনিয়াকে তৌফিক দেনকুমতুল্লাহ আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র আপনার ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड आई बेमेल करेट पीस टी डटी मानव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 जारणलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतटदेश